दोपुर साढ़े बारोटाय बांगल्लादे डिस बांगल है আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা আমাদের জীবনের জন্য অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ আল্লাহ পাক একটা ছোড়া এ বিষয়ে তিনি অবতারণা করেছেন সে সুরা হল সুরতুল আসর আউদিমিনুরিম ইসমিল্লাহ রহমানুর রহিম ওলা আসর ইনসল ও হক ও তা এই আলোচনায় আমি সুরা আল আসরের ব্যাখ্যায় যাব না তবে এখানে সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করা হয়েছে ওলা আসর আসরের কসম করা হয়েছে বা সময়ের কসম করা হয়েছে তার মানে হলো মানুষের জীবনে সফলতা ও বিফলতা নির্ভর করে তার সময়টা কিভাবে কাজে লাগছে তার উপরে আমাদের মুসলিম জীবনে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ইংরেজিতে বলি টাইম ম্যানেজমেন্ট এই টাইমটা আমরা সময়টা আমরা কিভাবে ম্যানেজ করছি তার উপরেই আমাদের জীবনের গতি নির্ভর করে আরবিতে এক কবি বলেছেন আল ওকু আনফুমা অনিতা বিহি ও আরা মা আলাইকে দিও যে সময়টা হলো সবচেয়ে মূল্যবান জিনিস যেটার ব্যাপারে তোমার গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সাথে সাথে এটাই আবার সবচেয়ে সহজ জিনিস যেটা নষ্ট করো সময়ের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ইমাম হাসানু বস্রী বলেছেন যে তোমার জীবনটাই হলো তোমার সময় অর্থাৎ আমার জীবন মানে কি আমার জীবনে যদি ১০ বছর বিশ বছর ৩০ বছর ৪০ বছর আশি বছর আমার জীবন হয় আয়ু থাকে এই আয়ুটাই তো আমার সময় যদি এক ঘন্টা আমার জীবন থেকে চলে যায় তাহলে আমার আয়ুটা এক ঘন্টা কমে গেল যাদের বয়স মনে করেন আশি বছর এটা যদি আমরা টাকা হিসাব করি মনে করেন তার বয়স হল আশি হাজার টাকা এখান থেকে এক টাকা চলে গেলে যেমন ঘাটতি হয় ঠিক আমাদের সময় থেকে এক ঘন্টা চলে গেলে এরকম ঘাটতি হয় পাক রসলে পাকসাল আলাইসাল্লাম থেকে শুরু করে সাহাবেকেরাম বড়ো বড়ো মনীষেরা যারা সফল হয়েছেন সেই যুগে এই যুগে তারা সবাই কিন্তু সময়কে ব্যবহার করতেন এই সময়কে ব্যবহার করার অনেকগুলো অর্থ আছে যখন যে কাজ করা দরকার সেই সময় ওই কাজ করাই হল সময়ের দাবি সূর্য উঠার আগে আমরা ফজর নামাজ পড়ি একজন মুসলমান হিসেবে আমাদের দাবি হলো ওই সময়টায় ফজরের নামাজ পড়া ফজরের নামাজ যদি সূর্য উঠার পরে পড়ে তাহলে ওই ফজরের নামাজ আদায় হলো না সেরকম এটা কাজা হলো কারোর পরীক্ষা যদি হয় সোমবারে কিন্তু তিনি যদি মঙ্গলবারে যে উপস্থিত হন সোমবারে না যে মঙ্গলবার উপস্থিত হন তাহলে কি তাকে পরীক্ষার হলে কেউ ঢুকতে দিবেন দিবেন না তার কারণ তার পরীক্ষার সময় ছিল সোমবারে মানডেতে অর্থাৎ সময় ব্যবহার করার অর্থ হলো যে যখন যে কাজটা করা দরকার তখন ওই কাজটা করাই হলো সময়কে ব্যবহার করা সচেতন মানুষকে জানতে হবে যে তার জন্য কখন কোন কাজটা করা দরকার যে সমস্ত মা বোনেরা সন্তানদেরকে রেডি করে সকালবেলায় স্কুলে দেন তিনি যদি সময় মতো রেডি না করে স্কুলে দেন তাহলে হয়তো বাচ্চারা স্কুলে যেতে পারবে না অথবা দেরি করে যাবে দেরি করে গেলে তার টিচার অসন্তুষ্ট হবে তারা অনেক পড়া নষ্ট হবে এরকম প্রত্যেকটা কাজে আপনারা যারা গাড়ি চালান আপনার যারা রিক্সা চালান আপনারা যারা সাইকেল চালান প্রত্যেকটা সময়ের জন্য একটা কাজ আছে গাড়িতে যখন ব্রেক দিতে হবে ঠিক ওই সময় যদি আপনি ব্রেক না দেন যদি আপনি এক সেকেন্ড পরে ব্রেক দেন এক মিনিট পরে ব্রেক দেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে আমাদের জীবনটাও এরকম প্রত্যেকটা সময়ের জন্য প্রত্যেকটা কাজ নির্ধারণ করা আছে যখন যে কাজ করা দরকার তখন ঠিক ওই কাজটায় করা হলো বুদ্ধিমানের কাজ এবং সুরতল আসরে আল্লাপাক কিন্তু সেদিকে ইঙ্গিত দিয়েছেন সময়ের কছম এটা এমন একটা বিষয় যে বিষয়টা কেউ যদি অবহেলা করে তাহলে তার জীবন নষ্ট হবে যদি কেউ জিনিসটা বোঝে তাহলে তার জীবন সফল হবে তাহলে এই টাইম ম্যানেজমেন্টের সময় ব্যবস্থাপনা সময়কে কাজে লাগানোর আসল কথা হলো যে প্রত্যেক মানুষকে বুঝতে হবে যে সময় ব্যবহার করা সঠিক সময়ে সঠিক কাজটা করা কতটুকু দরকার দুই নম্বর হলো আমাদের জীবনে তো অনেক কাজ আছে সবাই আমরা ব্যস্ত আমি মানুষ একজন কিন্তু আমার কাজ হলো হাজারোটা যারা বিবাহিত আছেন যারা চাকরি করেন তারা একসাথে বাবা একসাথে ভাই একসাথে চাচা একসাথে চাকরি করেন ফ্যামিলি মেনটেন করতে হয় বাজার করতে হয় আর কত কিছু করতে হয় আপনি মানুষ একজন আপনি একে কত সামাল দেবেন সুতরাং আপনাকে লিস্ট আউট করতে হবে কোন কাজটা আপনার জন্য করা দরকার যে কাজটা আপনার জন্য করা দরকার না সেটা আপনি করবেন না রসুল্লাহ সাল্লাম একটা হাদিসে খুব সুন্দর করে বলেছেন মিন হোসনে ইসলামিল একজন মানুষের সুন্দর ইসলাম হল এই ছেড়ে দিবে বাদ দিবে যেটা তার কোন মুসলমান হয় তাহলে আমাকে শিখতে হবে যে কোন কাজটা আমার জন্য মূল্যবান কোন কাজটা আমার জন্য সফল বয়ে নিয়ে আসবে নিয়ম আছে যে কোন কাজটা আপনি করবেন কখন করবেন মনে করো সকাল বেলায় আপনি ঘরে বসে আছেন আপনার ঘরে পেঁয়াজ নাই আপনাকে পেঁয়াজ কিনতে হবে কিন্তু যে পেঁয়াজ আছে সেটা দিয়ে বা রাতের রান্নাও চলবে এখন আপনি সকাল বেলায় তাড়াহাড়া করে জামা পরে বাজারে চলে গেলেন কেন আমাকে পেঁয়াজ কিনতে হবে কেন পেঁয়াজ নাই আরে বাবা পেঁয়াজ তো আছে যে পেঁয়াজ আছে এটা আজকেও চলবে কার রাতেও চলবে সুতরাং পেঁয়াজটা দরকার কিন্তু এখন দরকার না এটা আপনি পরে কিনতে পারেন কিন্তু অফিসে সময় হলো মনে করেন দশটার সময় আপনাকে আগে হবে না কিনে যদি আমরা আমাদের জীবনটাকে এইভাবে বুঝতে পারি যে আমার জন্য এখন কোন কাজটা দরকার সেটা আমাকে আগে করতে হবে তাহলে সময়কে সবচেয়ে ভালো ব্যবহার করা যাবে আমাদের জীবনে আমরা অনেক কাজ করি যে কাজ আমি না করলে আরেকজন করতে পারতেন অনেক সময় আমরা অন্যের কাজ নিজের গায়েটে নিয়ে নিই এটা আমাদের জীবনে ভুল যিনি যে কাজের দায়িত্বশীল তাকে সেই কাজ করতে দেওয়া উচিত যিনি যে কাজের দায়িত্বশীল তার সেই কাজ করা উচিত একজন শিক্ষক হিসেবে আমার যে কাজ করা উচিত আমি একজন ক্লিনারকে সেই কাজ দিতে পারব না আবার যদি আমি ক্লিন করতে পারি কিন্তু আমার কাজ হলো শিক্ষকতা করা পড়ানো স্কুল টাইমে আমি যদি আমার পড়ানো বাদ দিই আমি ঘর পরিষ্কার করি তাহলে তো আমার কাজ হলো না আমি জানি যে ঘর পরিষ্কার করা দরকার কিন্তু সেটা আরেকজন করতে পারে ঠিক এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এইভাবে বেছে নিই যে আমি কোন কাজটা করতে পারি আমার কোন কাজটা কখন দরকার তাহলে আমার সময়টা কিন্তু ম্যানেজ করা সম্ভব হবে নসলিবাক আকসাল আলহাম কিন্তু তার জীবনটা এরকম সুন্দর ছিল কখন কোন কাজটা করতে হবে তিনি জানতেন তিনি যখন ঘরে আসতেন তখন তিনি পরিপূর্ণভাবে একজন স্বামী হিসেবে থাকতেন তিনি যখন মসজিদে থাকতেন তখন তিনি একজন ইমাম হিসেবে লিডার হিসেবে থাকতেন এবং সময়কে ম্যানেজ করার জন্য আমাদের এই জিনিসটা আগে বোঝা দরকার এরপরে সময়কে সুন্দরভাবে ম্যানেজ করার জন্য আমাদের দরকার প্ল্যান করা প্রত্যেকের জীবনের একটা প্ল্যান থাকা দরকার সেটা ডেইলি প্ল্যান থাকতে হবে সাপ্তাহিক প্ল্যান থাকতে হবে মাসের প্ল্যান থাকতে হবে বছরেরও প্ল্যান থাকতে হবে এই দুনিয়ায় তারাই সবচেয়ে বেশি সফল হয়েছেন যারা নিজের জীবনে প্লান করেছেন আমেরিকাতে ইয়েল ইউনিভার্সিটিতে একটা গবেষণা দেখা গিয়েছে উনিশশো সালে এই গবেষণাটা হয়েছে এই গবেষক দল প্রায় পঞ্চাশ জন ছাত্র বা ছাত্রীকে বলেছিলেন যে ভবিষ্যতে তোমরা কি হতে চাও তোমাদের গোল কি অবজেক্টিভ কি তোমরা লিখে রাখো তোর ভিতরে কেউ কেউ লিখেছে কেউ কেউ লেখে দেখা গেছে বিশ বছর পরে তারা আবার তাদের উপরে গবেষণা করেছে এবং দেখা গেছে যে যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা আমিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 लाह तुमरा किब की, की? तरा बोलें अल्लाह रसुल सल्लाहअल्लमी अठी तुम्हाराई सम्पर्क एम कथा बोला যা সে অপছন্দ করে সেটাই কিবৎ তারা জিজ্ঞেস করলেন আমি যা বলি তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি কি বলবেন তখন তিনি উত্তরে বললেন তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তবে তুমি তার গিবত করলে আর যদি তার মধ্যে না থাকে তাহলে তার উপর মিথ্যা অপবাদ দিলে সেহী মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা Father, son and Holy Spirit.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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম সময়কে কীভাবে কাজে লাগাবো আল্লাপাকে আমরা যে সময়টা আলোচনা করছি বা আপনারা যারা শুনছেন আমাদের কাজে লাগছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা বলছিলাম যে আমাদের কাজের একটা পরিকল্পনা থাকা দরকার যদি আমাদের কাজের পরিকল্পনা থাকে তাহলে সেই কাজে সফলতা আসে এবং বলছিলাম যে এই পরিকল্পনার সাথে সাথে আমরা আগে কি করেছি সেই কাজের একটা ফিডব্যাক নেওয়া সেই কাজ পর্যালোচনা করে দেখা যে আমি কি কি ভুল করেছি কি কি ভালো করেছি যদি কিছু ভুল করে থাকি তাহলে সেটা সুধরে নেওয়া আর যদি কিছু ভালো করে থাকি তাহলে সেটা কন্টিনিউ করা আবার করা এই কাজটা আমরা নিজেও করতে পারি আমার খোলা মনে আমার নিজের কাজকে পর্যালোচনা করতে হবে যদি আমি নিজে একটা ধরতে না পারি তাহলে আমার আশেপাশে যারা আছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি আল্লাপাকরম সে বলেছেন আমল করো তোমরা কাজ করো যে আল্লাহ তোমাদের এই কাজ দেখছেন রসুল দেখছেন এবং যারা বিশ্বাসী আছেন মুমিন আছেন তারাও তোমাদের কাজ দেখছেন সুতরাং আমাদের আশেপাশে যারা আছেন যারা আমাদের কাজ দেখছেন তাদের কাছে আমাদের জিজ্ঞেস করা উচিত যে ভাই আমি যে কাজটা করলাম আপনার কাছে কোনো ফিডব্যাক আছে এখানে আপনি কিছু বলতে চান কিনা এবং এইভাবে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজকে আমরা প্রোগ্রেস করতে পারি উন্নত করতে পারি সমস্ত ভাই বোনেরা সময়কে কাজে লাগানোর ব্যাপারে আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে একটু ডিমান্ডিং হওয়া আমরা যখন কোনো কোনো কাজ করি আমরা যদি এটা ফিল না করে যাই আমি পর্যন্ত যা করেছি ইট ইজ ইনাফ এটা যথেষ্ট আমার জন্য বরং আমাদের টার্গেট থাকা উচিত আমি যদি এখন ফিফটি করে থাকি আমি যেন একশো যেতে পারি কারণ দুনিয়ায় কাজের কোনো শেষ নাই এবং পারফেকশনের কোনো শেষ নাই এবং আল্লাহ কিন্তু সব সময় ওই কাজকে বেশি পছন্দ করেন যে কাজটা অত্যন্ত সুন্দরভাবে করা হয় অল্লাহবুল মোহসেন আল্লাহ বান্দাদেরকে পছন্দ করেন যে বান্দারা মোহসিন মোহসিন মান হল যারা এক্সিলেন্ট ভালো কাজ করে আলীর তালাহ একটা কথা বলেছেন পি মাতুল মা ইহসেন যে একটা মানুষের মূল্য সেই ক্ষেত্রেই যে কাজ সে ভালো করতে পারে যে কাজ সে এক্সিলেন্ট করতে পারে আমরা যদি এরকম ডিমান্ডিং হই আমরা যদি এরকম ফিল করি যে না আমার কাজটা আরও সুন্দরভাবে করতে হবে এবং সেইভাবে যদি আমরা প্ল্যান করি তাহলে কিন্তু আমার কাজটা সুন্দরভাবে করতে পারি এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা অতীত নিয়ে যেন খুব বেশি পড়ে না থাকি আরবের একজন অত্যন্ত বিখ্যাত ভাষাবিদ ফাল খালিল এমনি আহমাদ আল ফারাহেদি তিনি আরবি ভাষায় সর্বপ্রথম একটা ডিকশনারি লিখেন খাবুল আইন তুমি উনি যে সময়টা হলো তিন রকমের একটা সময় যে সময়টা পার হয়ে গেছে এবং যেটা কখনোই ফিরে আসবে না আর সময় যেটা তুমি এখন বর্তমানে আছো এবং তোমার দেখা উচিত এই সময়টা তুমি কিভাবে কাজে লাগাবে আর একটা সময় যেটা আসছে এবং সেটাও দেখা হচ্ছে সেটা আমরা কিভাবে কাজে লাগাবো তবে সেই সময়টা আমরা পুরোটা নাও পেতে পারি আমাদের মৃত্যু হয়ে যেতে পারে আগেই ডক্টর শহীদুল্লাহ একটা কথা বলেছেন আমার খুবই ভালো লাগে উনি বলেছিলেন যে তারাই সফল যারা অতীত নিয়ে পড়ে না থাকে বেশি বরং অতীত নিয়ে পড়ে থেকে যারা বর্তমানকে নষ্ট করে তারাই হলো বিফল সুতরাং আমাদের অতীত নিয়ে থাকতে হবে পর্যালোচনার জন্যে কিন্তু সেটা সুন্দর ভবিষ্যতের জন্যে ভবিষ্যতে আরও কিভাবে সুন্দর করতে পারে এই জন্যেই কিন্তু শুধু যদি আমরা অতীতকে নিয়ে চর্বিত চর্বণ করি তাহলে তো আমরা সামনে আগাতে পারবো না कारण हमारे समय सब समय सामने दिखे जाये चले जा पिछने चले जाए बहु का समस्त भाई बोन समय सुंदर भाव कगानर मुसलमान हिसाब अनेकगुल पथ आज एक पथ हलो शेखार भरे हलोम रसुल्लामार जीवन एक व्यय करें नाई কোনো বাজে কাজে হয় তিনি জ্ঞান দিয়েছেন মানুষকে শেখাইছেন অথবা তিনি নামাজ পড়েছেন ইবাদত করেছেন তাসবী তাহলিল করেছেন আমরা যারা বিভিন্ন ধরনের কাজ করি বিভিন্ন সময় কাজ করি আমরা কিন্তু এই সময়টা কাজে লাগাতে পারি এবং এটাকে আমরা বলি যে একই সাথে একাধিক কাজ করা আমি অনেককে দেখেছি যে তারা গাড়ি চালাচ্ছেন আর দূর পড়ে চলেছেন তসবি পড়েছেন লাইল্লাহ পড়ে চলেছেন যারা ঘরে রান্না করেন তারা রান্না করার সাথে সাথে আপ কোনো ক্যাসেট শুনতে পারেন রেডিও শুনতে পারেন আবার তাসপিতা হালিলও করতে পারেন তো একসাথে আপনার দুই কাজ হচ্ছে আপনার রান্নাও হচ্ছে আবার আপনার তাসবিরও কাজ হচ্ছে আস্তাফরুল্লা করতে পারেন আমরা যখন রাস্তায় চলি হাঁটি তখন আমার হাঁটাও হচ্ছে আমার তাসপিতা হালিলো হচ্ছে তার মানে আমার জীবনের কোনো সময়টা যেন একটা সেকেন্ড বিনা কাজে নষ্ট না হয় তবে এটা করার জন্যে আমার প্ল্যানের দরকার আমার পরিকল্পনা দরকার আমার ইচ্ছা দরকার সময় ভাই বোনেরা আমরা এবার একটু আলোচনা করি যে কিভাবে আমাদের সময় নষ্ট হয় এবং কেন নষ্ট হয় সত্যিকার অর্থেই খুব কম মানুষ আছে যারা তার জীবনের বা তাদের জীবনের সময়গুলো পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারেন এই কাজে লাগানোর বা কাজে না লাগানোর অনেকগুলো কারণ থাকতে পারে প্রথম কারণ হলো শয়তানের ওসবাসা শয়তান চায় না যে আপনার কাজটা আপনার সময়টা সুন্দর কাজে লাগুক যাতে করে আপনি আল্লাহ ব্যঙ্গ রাসুলের প্রিয় পাত্র হতে পারেন এর কারণে শয়তান আপনাকে বসবাসা দিতে থাকে আপনাকে কনফিউজ করে ফেলতে পারে যে কাজ ভালো না সেই কাজটা আপনার জন্য এত সুন্দর করে শেতান উপস্থাপন করবে জয় আলহাম শৈতান আল্লাহ বলেছেন যে শয়তান তাদের যে খারাপ কাজগুলো আছে সেগুলো এত চমৎকার করে তুলে ধরে তারা মনে করে যে ওই কাজে তার জন্য ভালো এবং শয়তান তাদেরকে এমন কাজে ডাইভার্ট করে দেয় যে কাজে তার দুনিয়া কোনো কল্যাণ নেই আখড়াতেও কোনো কল্যাণ নেই যারা তাসকে সময় কাটান তারা মনে করে যে এর ভিতরে অনেক আনন্দ আছে অনেকে আমরা বলি যে আমার সময়টা একটু কাটাচ্ছি আই এম কিলিং মাই টাইম আরবিধি একটা কথা আছে সাইফুন। হাত দেয়নি समय दुई मुख तरबाड़ मत दूद धार आम समय ना काटाओ तया के काटबोले जरा बोली समय काटा समय काटा निजेके काटी कई दुनिया तश खेले समय काटान मत समय आल्लाके दें ना मन है अनेक मजा आयद वस्ते এবং আমরা সেই অসুস্থতা অ্যাডিক্টেড হয়ে যাই যারা গেমে সময় নষ্ট করে তারা মনে করে সেখানে কত মজা আছে কিন্তু তারা জানে না যে গেম খেলার মাধ্যমে তাদের ভবিষ্যৎগুলো নষ্ট করছে অনেকে আমরা অযথা টিভি দেখে সময় নষ্ট করি যেখানে হয়তো শেখার কিছুই নাই অথবা অল্প কিছু সময় আছে দেড় ঘন্টা একটা ফিল্ম দেখে আপনি যা শিখতে পারেন পাঁচ মিনিট বই পড়লে তার চেয়ে অনেক বেশি শিখতে পারেন এজন্যে যারা বুদ্ধিমান তাদের জানা উচিত যে অল্প সময়ে কিভাবে বেশি উপকার পাওয়া যাবে এটাই কিন্তু সবচেয়ে বড় দরকার আমাদের সময় নষ্ট হয় আর একটা কাজে এটাকে বলে আমরা শ্বেতা তুলো মোর একজন মানুষ বিভিন্ন কাজে ইনভলভ আমিও অনেকে দেখেছি যারা একটু কমিউনিটি কাজ করেন পঞ্চাশটা সংগঠনের সাথে জড়িত যারা বহু কিছুর সাথে জড়িত তারা একটা কাজ বা দুইটা কাজ ভালো করে করতে পারেন না এজন্যে আমাদের কাজের কতটুকু যোগ্যতা আছে কতটুকু আমাদের সক্ষমতা আছে এটার সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা যেন অল্প কাজ করি কিন্তু বেশি করে করতে পারি সুন্দর করে করতে পারি এটি হলো মুমিনের দায়িত্ব এরপরে আমরা সময় নষ্ট করি ভিজিটিং করে বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই এবং অযথা সময় নষ্ট করি বিভিন্ন কথাবার্তা গল্পগুজবে আমরা সময় কাটাই হাসি তামাশা করে আল্লাপাক বলেছেন যদি সত্যিকার অর্থে তুমি ভালো মুভমেন্ট হতে চাও তাহলে তুমি কম হাসো হাসি তামাসা কম করো কান্না বেশি করো সিরিয়াস হও বেশি আমাদের লাইফটা কিন্তু আসলে সিরিয়াস যদি আমরা সবসময় এটা মনে করি যে একটু আনন্দ ফুর্তি করে কাটাই তাহলে কেয়ামতার ময়দানে কিন্তু আমাদের কষ্ট পেতে হবে বেশি আল্লাহ বলেছেন আল জান্নাত হোফাত বিল মকারে যে জান্নাতটা হলো কষ্টকর জিনিস দিয়ে ঘিরে রাখা হয়েছে অর্থাৎ জান্নাত পেতে গেলে এই কষ্টকর স্তরগুলো পার হয়ে যেতে হবে আমরা সবাই জানে যে গোলাপ ফুল তুলতে গেলে সেখানে তো কাটা আছে। কাটা না ফুটলে অনেক সময় গোলাপ ফুল তোলা যায় না সে জান্নাতটা এরকম গোলাপ ফুল জান্নাত পেতে গেলে এ ধরনের কিছু কাটার খোঁচা গুতা আমাদের খেতেই হবে সময়টা ঠিক এরকম যারা এই সময় কষ্ট করেন দুনিয়ার জীবনে কষ্ট করেন এই কষ্টের ফল ভালো ফল সুফল তারা কেমন তন্ময় দেনে পাবেন জাননাতে বসে পাবেন আর যারা এই দুনিয়ায় আনন্দ ফুর্তি করে সময় কাটান বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বেড়ান মনে হয় তারা কত ফুর্তিতে আছে কিন্তু তারা জানেন না এই ফুর্তি তার জন্য একটা বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়াবে যিনি যত বেশি কথা বলবেন তার তত বেশি ভুল হবে যিনি যত বেশি আড্ডা দেবেন তিনি তত বেশি কথা বলবেন এবং তিনি তত বেশি বিপদে পড়বেন যে কারণে আমার নিজেকে বাঁচানোর জন্যে আমার দুনিয়াকে ভালো করার জন্য আখেরাতকে ভালো করার জন্যে আমাকে আড্ডা কমাতে হবে অতিরিক্ত হাসি তামাসা কমাতে হবে অযথা বেড়ানো থেকে আমাকে বেরত থাকতে হবে যদি আমি থাকি তাহলে আমার এই সময়টা ভালো কাজে ব্যয় হতে পারবে প্রিয় ভাই বোনেরা আমাদের সময়গুলো নষ্ট হয় আমাদের বিভিন্ন কাজে ভারসাম্য না থাকার কারণে আমাদের প্রত্যেকটা কাজের একটা ব্যালেন্স করা দরকার কোন কাজে আমাকে কতটুকু সময় দিতে হবে এটা আমার শেখা দরকার মাঝে মাঝে এমন হয় কিছু কিছু লোক আছে যে বই পড়ে যাচ্ছে তো পড়েই যাচ্ছে কাজের নাই। এটাও কিছু কিছু লোক আছেন ক্যাসেট শুনে যাচ্ছেন তো শুনেই যাচ্ছেন কানের ভিতরে লাগাই আছেন সারাদিন রাত ক্যাসেট লাগাই আছেন বিশেষ করে যুব সমাজ এই সমস্যা এখন পতিত সবসময় দেখবেন একটা এমপি থ্রি কানের ভিতরে ঢুকায় রাখছেন এটা সময় নষ্ট করার একটা পথ আল্লাহ বলেছেন যে একটা মানুষ ভিতরে আল্লাহ দুইটা অন্তর সৃষ্টি করেন একটা অন্তর সৃষ্টি করেছেন তা যখন আপনি এক কাজে এরকম নষ্ট করবেন তখন আপনি অন্য কাজ করতে পারবেন না সমানত ভাই বোনেরা এই জন্যে আমাদের দুইটা জিনিস বেছে নেওয়া দরকার যে কিভাবে সময় কাজে লাগাবো আর কিভাবে যাতে আমার অযথা সময় নষ্ট না হয় সেটাও আমাকে জানতে হবে এবং বুঝতে হবে যদি আমরা সেইটা বুঝে সুন্দরভাবে সময়টা কাজে লাগাতে পারি তাহলেই আমার জীবনটা সফল হবে এবং কিন্তু যারা ইমান এনেছে যারা ভালো কাজ করেছে এবং অপরকে সৎ কাজের আদেশ করেছে এবং ধৈর্য ধরার দিয়েছে অর্থাৎ যাদের সময়টা সবসময় ভালো কাজে ব্যয় হয় তারা ছাড়া তোমার বুদ্ধি নাই দুনিয়াতেও ক্ষতির ভিতরে আখেরা ক্ষতির ভিতরে দুনিয়ায় যারা সফল হয়েছেন তারা সময়কে কাজে লাগিয়েছেন আখের হাতে যারা সফল হয়েছেন তারা সময়কে কাজে লাগিয়েছেন আসুন এখন আমরা সিদ্ধান্ত নি আমরা কি দুনিয়াতে সফল হতে চাই না আমরা কি আখেরাতে সফল হতে চাই না অবশ্যই চাই যদি আমরা চাই চাই তাহলে আমাদের সময়কে কাজে লাগাতে হবে খুব ভালো করে কাজে লাগাতে হবে আপনার সময় আপনার জীবন আপনার সময় আপনার সফলতা পাক আপনাকে আমাকে সবাইকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন বখির দাওয়ানা রবিন আসসালামাইকুম الله বারকাত মহান বীর পথে না জল কি তো সর্বশ্রেষ্ঠ বান कत कार्यकी भावे कुरान हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित देखनी আলু পুরাণের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায় জগতের জালো शरीफ तुम्हारा करो तुम्हारे अविश्वास करो आल्ला जीवन তারপরে মৃত্যু তারপরে চক্র সেই হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে পিস টিভি বাংলায়